একটা মারাত্মক শির কিসের সেরকলার সেরিক বোঝেন ওসিলার সিরিক ওসিলার সিরিক অনেক ব্যাপক একটা আয়াত আছে শব্দটি ব্যবহার করেছেন সুরায়েদার পয়ত্রিশ নম্বর আয়াত আল্লাপাক এখানে এরশাদ করেছেন এখানে আল্লাহ রবুল আলমী মাসক একটা বাক্য বলছেন হিল কোরআনে উসিলার দলিল বাবা গেছে যখনই আপনি কারো সামনে না। শুধু বলবেন বা সে মনে করবে দেখো আল্লাপা কোরআনে কারিমে ওসিলা দৈত্য বলছেন আল্লাপাকের কথা আল্লাহর কাছে না আপনারা দেখি সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ না কিছুই কর না এই বিশ্বাস যারা পোষণ করে এটা শিরকি এটার সিরকি যে আল্লাহ পাইতে উসিলা লাগবে আল্লাহর নিকটবর্তী হইতে হলে উসিলা লাগবে কেয়ামতের ময়দানে সাফাত পাইতে হলে উসিলা লাগবে আল্লাহর কাছে কোন দোয়া কবল হইতে হইলে কারো অলির আউলিয়ার উসিলা লাগবে এই জাতীয় আকেইদা এই জাতীয় চিন্তা চেতনা পোষণ করাটা কি রোগে তার ইম্যান মধ্যে রোগ কঠিন ধরনের সিরকি রোগ এবং বক্রতার রোগে তাকে আক্রমণ করেছে তাকে বক্রতার রোগে দরিছে আয়াত কে যেভাবে আয়াত আয়াতকে সে বিকৃতভাবে অন্যভাবে নিজের ইচ্ছামতো মতো মন গড়া বুঝে নিয়েছে আল্লাহ রব্লা আলমিন কোরানে কেরিমে যে আয়াতটা বলছেন এখানে আল্লাহ রব্লা আলমিন पवार सुवर्ती हरते आयामार जो गुलसिर जम जत प्रत्येक এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাপসি রে লেখা হয়েছে অর্থাৎ আল্লাহ রব আলমিনের নৈকত্য পাওয়ার জন্য আল্লাহর বেশি বেশি আনুগত্য কর আল্লাহর আনুগত্যটা অর্থ হলো করবা এই করবার মাধ্যম হলো মিনাত্ম আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হও প্রথমে আল্লাহ রব্লা আলমিন বলছেন আমানু আমাকলান দারাদা আল্লাহকে ভয় করো এ এই বয়টা কিভাবে করবে আর হারাম থেকে কবিরা ঘুনা থেকে দূরে থাকো বিরত থাকো এটার নাম হলো এর এরপরে আল্লাহ রব্লা আলমিন বলতেছেন এই শুধু ফরজ এবাদত করা হারাম থেকে বিরত থাকা এটাই শুধু যথেষ্ট নয় ইলাইহিল এর সাথে করে নফল করো। শুধু ফরজ নামাজ আদায় করে বসে থাকিও না সুন্নত নামাজ নবল নামাজ বেশি বেশি আদায় কর তাহাজুদ আদায় করো এ শাক আদায় করো সলাত তো দোহা আদায় করো শুধু রমাদান মাসে বৃহস্পতিবার সিয়াম পালন করো চান্দ্র মাসের ১৩ চোদ্দ পনেরো তারিখে সিয়াম পালন করো এগুলো হলো আপু ইলাই হেলুয়াছে শুধু জাকাত আদায় করে বসে থাকিও না বেশি বেশি নকল সদাকা করো আল্লাহ রাস্তায় দাম সদাকার পরিমান বাড়াই দাও এটা হলো বাপটাকে জীবনে একবার হস করা ফরজ হস করেছো এরপরে সারা জীবন আর হস করবানা কিন্তু তাই বলে ওমরাও করবানা এরকম করিও না মাঝে মাঝে গিয়ে ওমরা করোলে তো ঠিক থাকলে এটা হলো বাপটাকে ইলাই হেলুয়াছে এইভাবে পরজ এবাদতের পাশাপাশি যত নফল এবাদত বন্দেগী আছে এই নকল এবাদত বন্দেগি বেশি বেশি করো। সাথে কর্তাক ইলাই হেল ওয়াছিল মানে পরজ এবাদত কর কোন পরজ এবাদত ছেড়ে দিও না পাশাপাশি ওয়াবো ইলাই হেল শুধু পরজ এবাদত করে বসে থাকিও না নকল এবাদত বেশি বেশি করার জন্য চেষ্টা করো হলো হারাম কাজ থেকে বিরত থাকো আর মানি হলো মাকরু কাছ থেকেও বিরত থাকো শুধু হারাম থেকে বিরত থেকে বসে থাকিও না মাক্রুহাত যে সকল কাজ আছে আমল আছে সেগুলো থেকেও বিরত থাকো আল্লাহ রবীন্দন এখানে বোঝাতে চেয়েছেন বেশি বেশি নফল সুন্নত মুস্তাহাব কাজও করতে থাকো কিন্তু এটাকে আমরা বানিয়ে নিয়েছি क्ति केलिया के कारण के के के ना धरले तुम आल्ला निकटवर्ती हारे ना দুই এবং তিন নম্বর আয়াত আল্লাপাকে স্পষ্ট করে বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে আউলিয়া হিসাবে গ্রহণ করে তাদের বন্ধ হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করে তারা বলে যে মা না লিউকার আমরা এদেরকে একমাত্র নিজেদের মাবুদ হিসাবে গ্রহণ করি করি এজন্য যে এরা আমাদেরকে নিকটবর্তী করে দিবে আল্লাহর কাছে পৌঁছায় দিবে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে কারণ এরা আল্লাহর মোকার এরা গেছে। যারা নিকটে পৌঁছে গেছে আল্লাহর আশেপাশে থাকে তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাই দিবে এই যে চিন্তা চেতনাটা আল্লাহ পাক এটাকে মুশরিকদের চিন্তা চেতনা হিসাবে উল্লেখ করেছেন